नये हताशा और नये भय आगामी उड़ब मरा कलेमार पता उड़ाब मोरा दूर हो जाए बाधा निश्चय और नये हताशा और नये भय आगामी विजय আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় ফুটপাতে কত জন রাখে আছে অনাহারে মৃত্যুর ফুটপাতে কত জন রাখে আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে ওদের মুখে হাসি ফোটাতে ওদের মুখে হাসি ফোটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আমাদের হবেই বিজয় সত্যের পথে ডাকার অপরাধে কত তা যা প্রাণ আজ যাচ্ছে নিভে সত্যের পথে ডাকার অপরাধে কত তা প্রাণ আজ যাচ্ছে নিভে ওদের রক্তের দায় ওদের রক্তের হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় শান্তি আবাস্থ নয় ঘরে বাহিরে গুম খুন হয় শান্তির ঘরে বাহিরে গুম খুন হয়ত আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় কালীমার পতাকা উড়াবো মোরা কালী মার পতাকা উড়ো মোরা দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবেই বিজয় আর নয় হতাশা আর নয় ভয় agamite a be joy agamite a hobby be joy agamite a be joy agamite a hobby